السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد summation dersh gindo amra alochona korsilam imam abu ja'far tarhami rahmatullah rachito bayan al aqidah al sunnah wal jamaah ahlu sunnah wal jamaater aqida ei granther ekta ongshini jekhane amader imam bolechilen wal jannatu wan naru সৃষ্ট এবং এখনও এখনো আছে এবং এ দুটি কখনো ধ্বংস হবে না লয়প্রাপ্ত হবে না আমরা এর আলোচনায় বলেছিলাম যাহার নাম এমন একটি জিনিস আল্লাহ তারা তৈরি করেছেন যা এমন এক স্থান যেখানে গেলে অপমান আর অপমান ছাড়া আর কিছুই অবশ্য থাকবে না এই অপমান থেকে কেউ নিতে পাবে না বিশেষ করে যদি তারা কাফের হয় মুশ্রিক হয় মোনাফেক হয় এই জিনিস আমরা আলোচনা করেছিলাম যাহার নামে কারা যাবে তার মধ্যে আমরা বলেছিলাম যে এক মানুষ যাহার নামে যাবে তারা সেখান থেকে কোনো দিন বের হতে পারবে না এরা হচ্ছে কাফের যারা কুফুরি আকবর করেছে বড় কুফুরি করেছে মুশ্রিক যারা বড় মুরিক করেছে এবং মোনাফেক যারা আকিদাগত মুনাফেক লিপ্ত রয়েছে এরা কখনো এরা কখনো জাহার নাম থেকে মুক্তি পাবে না চিরস্থায়ীভাবে জাহার নামে থাকবে যাহার নাম তাদের কখনো ছাড়বে না বরং তারা বের হতে চাইবে ইউ ইন ইয়ুজিন আদাব মুখিম তারা চাইবে যাহার থেকে বের হতে কিন্তু তারা সেখান থেকে বের হইতে পারবে না এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাব এবং তাদেরকে বলা হবে শেষ পর্যন্ত ভোগ করো হাল তুই জান তোমরা তো সেটাই ভোগ করবে যেটা তোমরা কামাই করতে অনুরপাই বোখারিতে এসেছে ইবন বণিতুল্লাহাম বলেন ইয়দ্ঘুরু আহলু জান্নাতিল জান্নাতা জান্নাতি যারা তারা জান্নাতে প্রবেশ করবে ও আহলু নারি না জাহান্নামী যারা জাহান্নামী প্রবেশ করবে সময় বাইন হোক তারপর একজন ঘোষক সেখানে দেওয়া তাদের মধ্যে বলবে ইয়া আহ আহ্নৌত হে জাহান্নামীরা তোমাদের কোন মৃত্যু নেই হে জান্নাতিরা তোমাদের কোন মৃত্যু নেই হলুদ তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে অর্থাৎ জাহান্নামী এবং জান্নাতি সবাই চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে এটা ঘোষণা বোখারিতে এবং সেটা বর্ণনা করেছেন ইবন উমরা থেকে অনুরূপ ভাবে অভিমৃত হয়েছে তিনি বলেন রসুলা তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে তোমাদের কোন মৃত্যু নেই অনুরূপ ভাবে জাহ্নাত এবং জাহান্নাম এর মাঝখানে যখন যাবে করা হবে মৃত্যুকে তখন তখন কথাটি বলা হবে বলে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা বলেছেন ইজাস ইলাল জান্নাত জান্নাত যখন জান্নাতঈদেরকে জান্নাত দিকে নিয়ে যাওয়া হবে ওহলার ইলার নারী জাহান্নদেরকে জাহানি দিকে নিয়ে যাওয়া হবে জি আবিল মৌতে মৃত্যুকে নিয়ে আসবে হাত তা এই যে আলো বাইনাল জান্নাত নার নিয়ে জান্নাত এবং জাহানার মাঝখানে মাঝখানে রাখা হবে সুম্ময় তারপর সেটাকে জবে করা হবে সুমায় আুনায়াদি তখন একদম আহ্বানকারী ঘোষণা করে বলবেন ইয়া আহলাল জান্নাত এলাউত বাড়তেই থাকবে অনুরূপ ভাবে আবুদাহন থেকে বর্ণিত মুসলিম সহিমে এসেছে রসুল্লাহম বলেছেন একটি ছাগলের মতো হবে হাল তা রুপুন তোমরা কে কে চিনোয়ান জরন তাকে তাকাবে এবং সেদিকে তো মুখ তুলা এবং সেটা জানতে চাইবে ওয়া কুলুন এবং তারা বলবে নাম হাজাল মউত এ হচ্ছে মৃত্যু কলা মত আমরা চিনি এটা হচ্ছে মৃত্যু কলা তাকে নির্দেশ দেওয়া এবং তাকে জবে করা হবে কুমা কল রসুল বলেন তারপর রসুল বলেছেন সাহাবি বলেছেন রসুল্লাহাম বলেছেন ইয়াহ জানি আর তাদেরকে ভীতি প্রদর্শন করুন আফসুসী ইস কুদিয়াল আমরু যখন সবকিছু নির্ধারিত হয়ে যাবে তারা তারা গাফলতির মধ্যে রয়ে গেছে তারা ইমান আনছে না সেই দিন এআ রসুল্লাহ যে এআল হাসরুসের দিন সবাই তখন আফসুস করবে বিশেষ করে কাফের আফসুস করবে যে তা তো সুযোগ ছিল করে নেয়নি আর ইমানদার আফসুস করবে যে যদি আরো ভালো আমল করতে পারতাম তাহলে আরো বড় উপরে থাকতে পারতাম অন্যপ্রী আবু সৈদ খুদুলি তিনি বলেন রসুল্লাহাম বলেছেন ইজায় কান খেয়াম উতিয়াবিল মতে কাল কাবসিল আমলা যদি কেয়ামতের দিন যখন হবে তখন নিয়ে আসব মৃত্যুকে সুন্দর যদি কেউ খুশি হয়ে মরতো জান্নাতিরা খুশিতে মরে যেত বলেন মাতা হাজান্লা মাতা হল না যদি কেউ পারে মরার ব্যবস্থা থাকতো তাহলে সেই ব্যবস্থায় জাহানাবিরা মারা যেত কিন্তু সেটা হবে স্থিরস্থায়ী তারা কোন মরবেও না তারা তাদেরকে সেখান থেকে তাদের আজাবেরও কোনো কমতি করা হবে না তাহলে বোঝা গেল যে যারা চিরস্থায়ীভাবে যাহার নামে থাকবে তারা হচ্ছে মুশরেক তারা হচ্ছে কাফের তারা হচ্ছে মোনাফেক এই তিন গোষ্ঠী চিরস্থায়ীভাবে যাহার নামে অবস্থান করবে সেখান থেকে তারা কোনো ক্রমে বের হতে পারবে না বরং মৃত্যু তাদেরকে পাবে না কারণ মৃত্যু এ মৃত্যুকে জবে করে দেয়া হবে মৃত্যু তারা ডাকবে মৃত্যু বলে কিন্তু মৃত্যু তাদেরকে পাবেনা আল্লাহ না কোরআনকে তারা মরবে না এই যাহার হচ্ছে কাফের মুসরে অবস্থানের জায়গা কোরআন করিম আল্লাহ তালা যেন বলেছেন যে এটা তাদের আসল ঠিক আছে তাদের মূলত তাদের অবস্থানের জায়গা কোরআন করিম আল্লাহ তালা বলছেন তাদের ঠিকানা হচ্ছে জাহার নাম কারণ তারা সেটা অর্জন করে নিয়েছে অনুর আল্লাহ বলেছেন আল্লাফি জাহান্ন জাহান্নাম কি ঠিকানা নয় অর্থাৎ তাদের সেটাই হচ্ছে ঠিকানা সেটা তাদেরকে ব্যবস্থা করবে এমন অব্যবস্থা তাদেরকে নিবে যে ব্যবস্থা থেকে তারা আর বের হতে পারবে না আল্লাহ কোরআন করেন এই ঠিকানা হচ্ছে তোমাদের জাহার নাম তোমাদের ঠিকানা হচ্ছে জাহার নাম সেটা তোমাদের অভিভাবক হিসেবে থাকবে তোমাদের ব্যবস্থাপনা করবে সেখান থেকে তোমরা আর বের হওয়া শুধু পাবে না অন্য এতে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ কত নিকৃষ্ট তোমাদের এই শয্যা কত নিকৃষ্ট থাকার জায়গা সেটা হচ্ছে যে জাহান্ন করবে শিরিক করবে নেফাক করবে তার ঠিকানা হবে বলেন জাহান্নালিম আব যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা হবে কত না সেই নিকৃষ্ট ঠিকানা হচ্ছে জাহান্নাম ইয়সলা সেখানে তারা দগ্ধ হবে বা বি মিহাদ কত নিকৃষ্ট তাদের সে অবস্থানস্থল তাদের সেই বিছানা কত নিকৃষ্ট সুতরাং এই জাহান নামে যারা যাবে তারা এই কুষ্টি থাকবে এরা হচ্ছে কাফের যারা আল্লাহ এবং আল্লাহর ইমানের আরকানগুলো যারা প্রতিষ্ঠা করতে কাফের পারেন যারা আল্লাহ উপর ইমানের আল্লাহর উপর ইমানের বিষয়ে অর্থাৎ তাওহিদের বিষয়ে যাদের সংশয় ছিল বা তাহিদের বিষয়ে তাদের কোনো সমস্যা ছিল এরা শিরস্থায়ী মুশ্রিক হিসেবে সেখানে অবস্থান করবে অনুরূপভাবে যারা ফা কি করেছে আকিদাগত মুনাফি কি করেছে তারাও চিরস্থায়ীভাবে ভাবে নামে অবস্থান করবে অনুরূপ ভাবে আরো কিছু গোষ্ঠী আছে যারা চিরস্থায়ী ভাবে নামে অবস্থান করবে তারা হচ্ছে এরা এরা নিজেরা কাফের মুশ্রে খাওয়া সত্ত্বেও অতিরিক্ত কিছু কাজ করেছে এরা জাহার নামের দিকে মানুষকে আহ্বান করত। জাহার নামের পথে মানুষকে ডাকত এরা বলতো যে তোমাদের জিনিস আমরা বহন করব। তোমরা কুফুরি করো এরকম কিছু করত। এই জন্য এদেরকে আল্লাহ তালা জাহান্ন জাহান নামের অধিবাসী বলে ঘোষণা করেছেন যে শরীয় জাহান্ন দিকে মানুষকে আহ্বান করে তারা জাহান নামী দিকে আহ্বান করে অন্য আল্লাহ তালা বলেছেন আর এদেরকে আমরা করেছি ইমাম যারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করবে ভালো কাজের দিকে আহ্বানকারী যেমন আল্লাহ কোরআন তার সম্পর্কে বলেছেন শয়তান তো তাদেরকে রাখছে আগুন আজাবের দিকে প্রজ্বলিত অগ্নির দিকে শয়তান তাদেরকে আহ্বান করছে অন্য আয়তা আল্লাহ বলেছেন তারা আহ্বান করেছে আর কেয়ামতের দিন তারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ইমাম হিসেবে তাদের সামনে চলবে এরপর যারা তাদের অনুসরণ করেছে দুনিয়ার বুকে তাদেরকে নিয়ে জাহান নামে তারা ঝাঁপ দেবে আল্লাহ তালা কোরআনে কারিমে তাদের সম্পর্কে উল্লেখ করেছেন বিশেষ করে ফেরান সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যারাই পদ ভষ্ট হয়েছে অপরকে পদভ্রষ্ট পদ দেখিয়েছে আকিদাগত এবং ইসলাম বিরোধী মতবাদ যতগুলি আছে সেগুলো যারা এরকম পদ দেখাবে তারা সবাই দরাতার জাহান্ন দিকে আহ্বানকারী কারণ এই জাহান্ন দিকে আহ্বান করতে করার কারণে তারা এদেরকে নিয়ে জাহান নামে যাবে হাসারের দিন আল্লাহ তালা কোরআনে এ যারা এরকম আহ্বান করে কুফুরের দিকে আহ্বান করে সিরকের দিকে আহ্বান করে নিফা দিকে আহ্বান করে তাদেরকে আল্লাহ কোরআনে করিমে বলেছেন যে তারা জাহান্নামে দিকে মানুষকে আহ্বান করছে আল্লাহ তালা বলেন ওইয়া কমে ওই ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন যে ব্যক্তি পারাউনের কৌমের একজন ইমানদার হইসল মুহাস্লামের অনুসারী হয়ে তার মুখ দিয়ে বের করেছেন তিনি বলেছিলেন ইয়া কমে হ্যা আমার কম আমার কি হলো যে আমি তোমাদেরকে ডাকছি দুনিয়ার বুকে যারাই মানুষকে বাতিল মতবাদের দিকে ডাকছে কোরআন বিরোধী মতের দিকে ডাকছে এবং শরীয়ত বিরোধী পথের দিকে ডাকছে ইসলাম বিরোধী নিয়ম পথের দিকে ডাকছে নিয়মের দিকে ডাকছে তারা সবাই হচ্ছে ফেরাউনের মতো তারা জাহান নামের পথে আহ্বান করছে এরা জাহান নামের পথে আহ্বানকারী আহ্বানকারী এরা নেফা কের দিকে আহ্বানকারী এই এরা আহ্বানকে হিসেবে তারাও চিরস্থায়ী জাহান নামে থাকবে তাদের অনুসারীদেরকে নিয়ে তারা জাহান নামে যাবে কোরআন করিমা আল্লাহ তালী জন্য বলেছেন ওলা মুর্শিকা তাহা তাই মেন না যদিও মুশ্রিকা নারী তোমাদের পছন্দ হয় ওই মুশ্রিক মিনু আর মুশ্রিকদের তোমরা মুশ্রিকদের কাছে তোমরা বিয়ে দিও না ততক্ষণ না তারা ইমান আনছে একজন দাসও ভালো ইমানদার খয় মুশ্রিক মুশ্রিকেরছে তার অনুমতিতে করুন আর আল্লাহ মানুষের জন্য তার আয়াত সম বর্ণনা করেন যারা তারা তারা সেখান থেকে উপকৃত হতে পারে দর্শক তাহলে দুই শ্রেণীর লোক এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে এক শ্রেণী হচ্ছে কুফুরি শিরিক করেছে নেফাক করেছে বড় কুফুরি বড়শের গোড় নেফাক লিপ্ত আরেক শ্রেণী হচ্ছে এদের মধ্যে আবার যারা মানুষকে কুফুরি এবং সিরিকে এবং নেফাকে এবং বাতিল মত আহ্বান করে কোরআন সন্ন্যী মতের দিকে ডাকে ইসলাম বিরোধী বিরোধী বিরোধিতার জন্য আহ্বান করে অথবা ইমানের বিরোধিতা যারা লিপ্ত হয় এরা সবাই এর জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে বরং কোরআন হাদিজ যারা বোঝায় যে বোঝা যায় যে এরা এরা মূলত জাহান্নামে ইয়কো কাও মাহ যেভাবে তারা নেতৃত্ব দিয়ে তারা জাহান্ন সামনে জাহান নামে জাহান নামে মানুষ তাদের অনুসারীদেরকে নিয়ে যাবে সুতরাং এদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এটা যে তারা করেছে কুফুরি করেছে কুফুরি এবং শিরিক করলে আল্লাহ তালে পড়তে হয় এই প্রথম অপরাধ যে অপরাধের কারণে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে তা হচ্ছে কুফুরি এবং সিরক এবং নিফাক কোরআন করিম আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কুফুরি করেছে ইউন তাদেরকে ডাকা হবে লামাক্তুল্লাহ আকবর ইউনাক্তিক নিজেদেরকে তোমরা যত তিরস্কার করনা কেন যত যত তোমরা নিজেদেরকে বিপদে বিপদে পড়েছে বলে নিজেদেরকে তোমরা যত বেশি কষ্ট পাও না কেন আল্লাহ তালা তোমাদের এ লামাক্তুল্লাহ আল্লাহর গজব তোমাদের উপরে চেয়ে বড় যখন তোমাদেরকে ডাকা হত দুনিয়ার বুকে ইমানের দিকে ফটাক ফোন তোমরা কুফুরি করতে কল উ রা মাতানা স্নায় ও হেতাই তারিল তখন তারা বলবে হে রব আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন দুই জীবন দিয়েছেন আমরা স্বীকার করছি যে আমাদের গুণা আমাদেরকে একটু বের হওয়ার রাস্তা বের করে দেন দয়া না আল্লাহ তালা বের করবেন না আল্লাহ বলছেন দয়ালিক এই শাস্তি হচ্ছে এই জন্য চিরস্থায়ী কি জন্য শাস্তি হচ্ছে বেআারতুম যখন তোমাদেরকে একমাত্র আল্লাহ দিকে আহ্বান করতে করা হতো তোমরা কুফুরি করতে মিনু আর যখন আস্তে জিনিস হচ্ছে তোমাদের যখন সিরিকের কথা বলা হতো অলিয়া উলিয়াদের কথা বলা হতো অথবা মূর্তি পূজা মূর্তিদের কথা বলা হতো অথবা তোমাদের বড় নেককার বন্ধাদের কথা বলা হতো বিশ্বাস করতে সুতরাং বিধান দাতা আল্লাহ বিচার ফেসালা দেয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তিনি সর্বোচ্চ এবং তিনি মহান তিনি শুধু ফয়সালা দিয়েছেন তোমাদেরকে চিরস্থায়ী জাহা নামে থাকতে হবে ফাহাল ইলা খুরোল জাব এটা বলা হচ্ছে তারা কখনো সেখান থেকে বের হইতে পারবে না রব আলীন অন্য আয়ত্ত বলেছেন যারা জাহান নামে গেছে কাফেদেরকে বলা হয়েছে কেন তোমরা জাহান নামে গিয়েছিলাম তোমাদের কাছে কি রসুলগঞ্জের প্রমাণ নিয়ে তখন তাদের জবাব ছিল যে তাদের কি জন্য তারা গিয়েছে এই জন্য জাহান নামে যে তারা বলবে কল বালা অবশ্যই হা অবশ্যই আমরা আমাদের কাছে রসুলগণ এসেছিলেন কাজ না নদীর আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী লোকেরা এসেছিলেন আমরা মিথ্যা আরোপ করেছি তাতে মিথ্যারোপ করেছি আমরা এবং আমরা বলেছি আল্লাহ কিছুই নাজির করেননি তোমরা তো সুস্পষ্ট বড় পদভায় লিপ্ত রয়েছে অর্থাৎ তারা নিজেরা পদভষ্ট হয়েও আল্লাহর রসুলদেরকে এবং রসুলের পথে যারা আহ্বানকারী এই লোকদেরকে পদভষ্ট বলছিল আজকের দুনিয়া তাই অধিকাংশ মানুষ নিজেরা পদভষ্ট হয়ে যারা ইমান আমলের দিকে মানুষকে ডাকে যারা যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছেন তাদের সম্পর্কে বলেছেন কেন তার চিরস্থায়ী জাহান নামে যাচ্ছে এবং চিরস্তায়ী জাহানামে কেন থাকবে কিতাবকে অস্বীকার করা যে এটা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন আমাদের পক্ষ থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে দিন বোঝা বহন করবে গুনার বোঝা বহন করবে সেখানে সে চিরস্থায়ী ভাবে থাকবে অর্থাৎ যাহা নামে থাকবে যারা আল্লাহ তালা আল্লাহ তালার কিতাবের সাথে যারা মিথ্যারোপ করে আল্লাহর কিতাবের উপর মিথ্যারোপ করে এই মসজিদদের আল্লাহ তালে আয় বলেছেন আল্লাহ যারা আল্লাহর পিতা এবং তাদের সেখানে লাগানো হবে সেই বেঁধে ফেলার মতো এমন কিছু দিয়ে তাদের কাঠানো ফেলা হবে সেটা হবে তারপর জাহান নামের মধ্যে তাদেরকে গরম অগ্নি আগুনের মধ্যে তাদেরকে তাদেরকে আগুন দিয়ে উত্তপ্ত করা হবে তুমা কি রহম মা তুম তুষ্ঠিক তারপর বলা হবে কোথায় গেলো তোমরা আল্লাহ ছাড়া আদত করতে আল্লাহর সাথে শরিক করতে এরা কোথায় গেলো কলো দল আয়না তারা বলবে আমাদের থেকে হারিয়ে গেছে বললাম না কাবলু সাহায্য তারা তোমার মিথ্যা বলবে আমরা আপনি বেদিত আর কাউকে আবাদ করতাম না নিজেরা মৃত্যার হাস্য রস করতে অভিময় সেখানে তোমরা অন্যায় ভাবে বিচরণ করতে এবং হাসি রস করে বেড়াতে ইমান ইমানি ভূমিতে তোমরা খুশি হতে জন্য আল্লাহ তালা যেন বলছেন জাহান নামা পুকুরের কারণে শিল্পের কারণে যাহার নামে চিরস্থায়ী হবে একথা আল্লাহ তালা কোরআন কাজে ঘোষণা করেছেন এবং আর কি কারণে তারা যাহার নামে আসে বিষয়টি সহ আরো কিছু আলোচনার সাল আমরা পরবর্তী পর্বে জাহা নামে থাকবে জানা দরকার যারা করবে কাপড়দের জাহা নামে থাকবে সুতরাং মনে রাখতে হবে তাদের মত যেন আমাদের আমরা না হই আমরা যেন সবসময় ইমানের উপর মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে তফিক কামনা করি আলহামদুলিল্লাহ আসসালামিক